الحمد لله الحمد لله نحمده ونستعينه ونشفره ونؤمن فيه ونتوسل من سره يمسنا ومن سيئة أعمالنا من يرد الله فلا ضلال ومن يضلل فلا هادي له وقدر لا اله الا الله وحده لا شريك له وقدر الله ورغوا لنا محمد العبده ورسوله جل الله تعالى عليه وعلى آله وأطرحاته وبركاته بعد فأعط بالله من الشيطان الوهين بسم الله الرحمن الرحيم ظهر الفتاة في الزر والبعض فيما جثبت إذن الناس يضيطهم بعض الذي علمون অত এসব আম فالمؤمن يرجع له في كل أمره حتى في اللغمة التي يقرعها ألاحظ وعجبه ألوك لا أقرأ رسول الله صلى الله عليه وسلم مهدران مهدر, مهدر. আল্লাহ গুলাল ইসলাম অস্তি করেছেন যার মধ্যে তুমি এখনাত বাংলা লিখত দেখা যায় এই দিন ইসলাম তারা গ্রহণ করেছেন बर तर परीक्षा दिए पढ़ल ए निक এটা অতিরিক্ত বাড় আল্লাহ পরিচয় নিবে কাজ নমস্কার তারপর পরিস্থিতা হবে নীম अल्लाह करा तो नहीं प्रत्येक प्रत्येक परीक्षार्थी देखने दाबी कर सत्री और तारा तरह दाबी निरित आक्री তারা লাগে ঠিক তারা তারা নয় এটা প্রণাম তখন আল্লাহ তালাকে প্রদান করেছে দেখ আর্থাড়া তো পরীক্ষা নেই পরীক্ষা বেসরকারি উভয় পরীক্ষা আল্লাহ তারপত দিয়েছিলেন এটাকে আপনি কি করেন আল্লাহর কথা দায় করেন ভোরবেলা চলে যান পরীক্ষা সকলের পরীক্ষা আল্লাহ কামে আল্লাহ করেন সন্তান প্রথমে করেন আবার বিখ্যাত হবে ভালামুক্তি বা পরীক্ষা হবে যদি কেবল পত্রিকার কাজ আমরা হয়ে থাকে পরীক্ষার কারণে মন খারাপ আপনার মহল্লা আপনার দোষ তারই তিনি যদি আমাকে সাময়িক বিপদগ্রস্ত করেন তা আমার এটি এর কিছু আমার অনেক কল্যাণ হিত আমার বন্ধু প্রেক্ষা উত্তর মনে হয়ে গেছে ও আমার জন্য অনেক আমি আসতে পারবো আসতে আল্লা তালা আমাকে দেখাই দেখাই আল্লাহ ডাক্তার খানা রুগী যাচ্ছে হাত কেটে ফেল রুগী এই ফেললো মধ্যে ঠিক আল্লাহ যারা বিপদে তারা কমিশ অন্যদিকে দল অন্য দিকে তো নয় আল্লাকে তার আল্লাহ কি আসছে তার বিষয় করেছি কেন নর্মাল আসলে কি সপ্তাহ পার আল্লাহ আল্লাহ করে থাকে এক থেকে আমরা করিস আল্লাহ বলে তখন তো অবুধ অভূত যেটা আশা করতেছে এইটা কিন্তু আমরা নিয়ে তার মা বা পিতা যদি অসুস্থ হয় এবং তার ফুলের গার্জেন তাকে শাস্তি প্রতিষ্ঠায় অনেক বেশি হবে অসুস্থ হয়ে বা লক্ষ্য করবে অবুধ বচ্চা আর একদিকে আসছে মায়ের দিকে মায়ের ভিতরে মহাপত্র এবং ঢেউ সব রাত স্বাধীন হয়ে যায় একটু সেই আমি যা তারপরে আল্লাহু আকবার সর্বগুড আলাম না রব্বুল আল্লাহ নাও না আমার থেকে আস তো তোমরা তো নাও আসলে আলাদা করে হম না ভুল আছে আর কথা আপনি তাকে তার গুরুত্ব যদি থাকে আপনি আরা যা দিদি তাহলে আমার সকল ওই নয় আমার সন্তে তরি তার মনে গত প্রোগ্রাম গ্রাম কাছে দেখা যায় খুব ভালো ধার হয়েছে আবার যদি মুক্তিমার যায় একদমটা গম্ভীর করে বললাম আরো পরে আল্লাহার জন্য ব্যস্ত বড় ডাক দেওয়ার জন্য আসতে ইমরান ঠাকুর হয়ে যাবে আমরা আমি এমন পাশ আমি এমন কি অন্যায় করছিলাম কি বাত করছিলাম ভুল খুঁজে পড়েছেন ভয় করবে বলুন ভুলে ভরা আপনার বুঝব না আপনি এনে ছাড়া করে জান না শেখে জানো না আলার হার করে জান না আমার তুই না আমরা আল্লাহ কথা বলছেন যেগুলো করো আমি কিন্তু এইটা মাথায় এই হল আমাদের উদ্দেশ্য গুণাবাস করতে বাড়িয়ে যাও উদ্দেশ্য জানলাতের ভিতরে পলিশন বাড়ে যাও এগুলো নির কিন্তু ওই বান্ধবা আমরা ওখানে পড়তে পারে কোন অল আল্লাহ ভাল লাগিয়েছে এইটাই হার্দিক পকুর খুব কম এইখানে কি পত্র বিপদ আল্লাহ তার মাইলের উপরে বিপদ আছে দেখা গেল লোকটা লঞ্চ হয়ে গেছে একজনের হয় এই হাদে তার পরিবারের গানে তার খবর আমি কলা আমি سبحانه الله وبحمده <تصفيق> لا إله إلا الله عز وجل فقطن تاکہ اور جبن ক্ষতি হয়ে গেল প্রদূষণ কষ্ট হল লাভ অনেক বেশি হচ্ছে আবার সাহেব পুটলার মধ্যে আসতে হবে পুটনা মধ্যে খুলে দেখায় প্রায় লক্ষ টাকা পুটনা বারো মানসিক আস্তা আছে লেখা আছে কাগজ তোমার জন্য হাসিয়া সামান্য কয়েক লাখ টাকা কাজ করছে না চুপ তোমার কাছে কি কি অবস্থা হবে বলছেন আল্লাহ উত্তরের জন্য গ্রামক সে রাখলা তার অতি অতি সমান কিন্তু যে গ্রাম রাখা মামুল ব্যথা লাগছে এই মানে বৃদ্ধ ধর্ম দুনিয়া এর মকصد প্রথম आलम সাহার নগর আযল তুলনা কিচ্ছু হকত আল্লাহ তাআলার যে নিবারিত তাই অন্যায় আল্লাহ বলে নাইগা ফাতহ মকসুদাতুন আও ইননারিনaghi ফাইন্নাহইলাইহাকুম আল্লাহ কতকে লেগেছে বাবা তো কতবার এই এটা পড়ে আমরা সত্য আল্লাহ আমার দাম চলে গেছে আমার বিভিন্ন শিবির মালিক নয় সন্তানের মালিক নয় ঘরের মালিক সব মালিক আল্লাহ আমি তো কিছু প্রত্যেকের স্বার্থ আর একজন দায়িত্ব আল্লাহ তালা নতুন আপনাকে আমার আল্লাহ ছিটে হবে সেখানে আল্লাহ এগুলোর জন্য অনেক ইন্দ্র হয়েছিল সবাই এই ধারা পড়বো আল্লাহ ইকারাইহি ফলাতুমুর রাববিনা রাহমা কওলা তাকাহুম মুসদুন আল্লাহ বলতে চায় এই নসনের পরে বিপোর এটা সাধারণ করে রামে খেলে গেলে না তুলে দেখো এরা হেদায়ীপ আল্লাহ খেলে গেল হেদরাতে নেই আমি তোমার খেলে সে খেলে রাধা মনে দ্র একটা জ্ঞান দিলিবাদ তারপর মুশিবাদ তোমাদের আসে তোমার মূর্তি আরো অবস্থায় এই কথা বলতে পারবো আল্লাহ এই কথা বলতে বর্তমানে সারা বারংাগুলো শ্রেষ্ঠা শ্রেষ্ঠ কোন বিশ্ব নিরাপত্তা নেই কোন বিশ্ব কোন নিরাপত্তা নেই আমাদের তখন কোথায় কি ঘটবে কেউ বুঝতে পারতে কেউ তা পর্যন্ত তাদের একটা মানে এই পুরো একটা করোন অবস্থা ক্রান্তি লগ্ন আর আমরা আগ যারা বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে এই যায় কম যখন তাদের স্বাধীনতা বিপন্ন হবে তাদের স্বাধীনতা তারা সন্তান মনের কাটে তাদের সামনে তার মেয়ে তাদের তা হয় যা আলকারে তা দুষ্কি ল কত করতে পারে এটাই তো না এরকম পরিস্থিতি যদি হয় দুশ্কুল ইসলাম বন্ধ করে দিচ্ছে স্বাধীনতা বিক্রম করে দিয়েছে মোকাবেলা করার মতো এটা হয় এদেরকে বলা হয় মারসা কে না মর্তা কেয়ানা কথা যে তখন এই সময় বাংলাদেশে না আমাদের স্বাধীনতা গুল পন্দর হয়েছে না আমাদের রাজবন্ডে আমাদের সামনে করা না এখানে নানাজ করতে দেওয়া হয়ে না নামাজ করতে আসি আক্রান্ত পরিস্থিতি বাংলাদেশ মুহূর্তে এই ধরনের আত্মঘারতী হামলা আসল কোনো উদাহরি ছিল এইভাবে হ্যাঁ কোন বুঝা যাবে আর এই যে সামান্য প্রমাণ করতে আল্লাহ দাঁত করতে বেড়ে আর আল্লাহ ছয় মৃত্যুবার নৃত মন্দ আহ্লাহ বিজেপার দর্শক বুঝা সে ভালো ছিল ক্ষেত্রে থাকে সম্ভব যারা নেতা হোটেল যাতে নেতা নেতার নেত্রাজী হচ্ছে বাড়িতে এইটা অসুবিধা হতাশার মতো ছিল আমাদের কঠিন লাভ দেয় তো লাভটা দিয়ে বলুন লাভ দরকার হয়ে গেল পাঁচ লাখ হয়ে গেল থাকে এরা আল্লাহ আল্লাহ জানে জান কিন্তু এই যে অবস্থা একটা এটা আশা জানতে হতেন যে করে যায় যে কোনো বারে যেখানে সে কারণ সেখানে আদ্রা বিভিন্ন আয়ার তার যত ঘটনা আসছে সে আগা আমাদের জীবনে পরীক্ষা নেয় পরীক্ষার আগে পরীক্ষা কত বড় পরীক্ষা এক ছাত্র ছেলে সেই ছেলেকে তার মা বরবেলা ছেড়ে দিয়েছিল কত বড় পরীক্ষা আল্লাহ রাখছেন আল্লাহ আল্লাহ আছেন বিভিন্ন আয়াত করেছেন সেটা তোমাদের বাতিল কিন্তু আমাদের শৃঙ্খ দেখ হাতে কাছে তারাম তার শাস্তি দেওয়া যায় শাস্তি না আশাটা ভিতরে যদি তো প্রবর আস অন্যায় আশা দুনিয়া দুনিয়াটা সামনে চাকরি না তারা সংশোধন করে নেই এই সংশোধন করুন যাতে তারা আল্লাহকে প্রত্যাবাকরণ করে আল্লাহ থেকে ফিরে আসে করে আমাদের আমাদের কাজ করবর্তা করতে পারেন ইক্বরা বিল মাহরাক উকুলামা দাল কারানাল্লাহ আমরা पेंगे আমরা দাই ইনাল আযাবাল্লাহ দাল সাদাল্লাহ একটা কোরআন নিতেছে যে রিবিদিবক কও ইমানাও দিককও আল্লাহ खुदी पालन सर ना বর্তমান হচ্ছে কি নাগুলো আমার বলল বিভিন্ন ব্যবস্থা বছর বিভিন্ন ভারতের মানুষকে বলেছে ব্যবস্থা ব্যবস্থা বাংলাদেশে বিক্ষিপ্ত হয়েছে আপনি তারপর পরিমাণের কেউ এমন কাজ করেছেন কথায় আমি এখন তো বললেন গবেষণা করলাম আমার যে বুঝে আছে আমার থেকে আমি তাহলে মানবা সে ঘরে হাতির যখন আমি কুকুরকে বেরোত করে রাখা রামতার সিআ এই হাস দিতে তারা একটা হতে পারে অনেকের ভালো আছে আবার আছে আবার তাদের হ্যাঁ লাখ লাখ টাকা গালিও এরা অপ্রত্যা আছে এলোতে একটা হাতে কুকুর প্রাণিক বলো আর একটা আকাশ এটার কোরআন একটা আছে হোম হিম হাই যাদের অন্যায় সাথে সাথে ঘেরস্ত হয় এদেরটা কিন্তু হালকা হয় এটা তো অন্যায় জমতে পারে একটা অন্যায় করছে ভাবতে না দিল ওটা না হয়েছে এদের বিল্ডিং বাচ্চা আজকে বরফের বর্তমানে আর তখন ছেলে পরিবর্তন করতে পারে না খুব ভুলটা খেয়ে তাহলে ভুল করে ছেলে খতার কথা বলছেন আপনার হ্যাঁ এই লোক হ্যাঁ কথা যারা এই লোক আমি ডেট বলতো লোক মোটামুটি হার চোখে ঘুমটা হ্যাঁ টাকা নিজে টাকা বল উত্তর ডিগ্রি দিয়ে ডিগ্রি জনগণের টাকা আমার টাকা পেট করতে পারে আমার তো না ব্যাংকে করার পথে এইভাবে কিভাবে নিজের এই অবশ্যই অন্য তার তখন এই আল্লাহ কিছু মানুষের ভিতরে হঠাৎ করে আল্লাহ রোমরা করতে চালিল করতে হবে আমরা আট করলাম সেক্ষেত্রে আরো কঠিন হয়ে যেত খুব কঠিন হয়ে যায় তারা তোলা পড়াশোনা থাকে তারা অন্য করলে বিপদে পড়ে তুলনামূলক বড় ব্যবসা আসছে गवर्नमेंट आवाज है है हमारा बहुत बेगेस्ट राम नाम नेता একটা নতুন এখন এই লাই আমরা দায়িত্ব পালন করে দেব হই হবিচারক হল গ্রাভিশ হল সালা হই সাধারণ লোক প্রত্যেকের জায়গায় থেকে দায়িত্ব আমরা দিয়ে রাখি নির্যাতন হোক বোনা দ্রুত জন্দি করো অন্য কথা বল আছে আল্লাহ তোমার এই গাড়ি দেখা গেল জন্য আমার কোন অবদান আমার গুণ আমাদের গুনা আল্লাহ করে নিরাপত্তা শেষ হয়ে গেছে নিরাপত্তা পাওয়া যায় কোন নিরাপত্তা শেষ সমস্যা আসছে নার্জি এটা বলেন কালেমা পণ্ডার কালের মাথা আল্লাহ করা হয় কিভাবে নবী সেই রচনা করলেন বিভিন্ন অন্ধায় প্রকাশ এই বন্ধ করার চন্দ্র কোনো এর জন্য অন্যদার চা নেই এই নৃত্য ভুন্ডারত নেই যে কারণে তাহলে দেওয়ার কথা শান্তি দেওয়ার কথা জিতছে না নিরাপত্তা সতর্ক এই জন্য এই যে বর্তমান তরুণ অবস্থা এই অবস্থা মুসলমান দায়িত্ব দিল ঘোড়া বন্ধ ঘোরা এবং করে দেখা যায় না দৃষ্টিতে লোক এক জায়গায় আলোচনা করছে আপনি আরেকটা গতকাল আলোচনা যেখানে লোক আছে না এই জন্য কোনো থেকে পক্ষ থেকে ধরা হলো সব দেখা আর বলেছে ভালো হয় কিছু না আর যাদেরকে এরা আমাদের মাধ্যখার লোক নয় সুপ্রিম করে মুসলমান করে রাজপুর মুসলমান বাচ্চার হাতরে তহীদ হয় বিনা হিসাবে ব্যস্ত ধর একটা থাকে সেটা ইমান একটা ওইটাকে গলের দেওয়া নিয়ার যে কোনো সমসলে আসছে কেন আল্লাহ করতে ঠিক আছে ভুল হয়েছে আল্লাহ আল্লাহ থাকলে উহিল মুখ্যমন্ত্রীর বিদায় হয়ে গেছিল এটা ভুল করলাম কিছু লোক না পনেরো অবস্থা হয়ে গেছে হয়ে আমি জোয়া লোক বোলাই করতে আমি না এক বাড়ি করে ওই গোড়ায় যদি আঁকা আসছে তোর দাবেন সকল এখানে এসে তো আমার চলক যুদ্ধ হাজ্য কারণটা আগে মুসলমান আমরা আজকে তো আমাদের বিধ এই কথা বলল সত্যপ্রকাশে নতুন এই রকম কামটা করি পুরো মুসল মানুষের বেক্রাইন বললে দিচ্ছে নাচ না হইলে এই ডায় এত বর্ষা মতো তিন মাছ লাগলো বাড়ি চলে গেল আর বললেন আমার নবী আমার আব্দুল মুস্তালিম আমি মিথলাম আমি সত্য নবী আব্দুল আমি হয় আমরা রক্ষা পাইব আর তার কোদালটা داخل তাহলে ওরা সব রজনী ছাতকে প্রথম তো নাও মুজিনের আগে এসেছিল প্রথম বন্দুকের শুণ ও লমন ওকে লম্বা রাস্তা গ্রুপ এখানে গুগ আছে শুক্রগ দেখে আস্তাই কিন্তু তারা কথা বল চন্দ্র কঠোর আর ওর বডি কত সত্য এর আলাল করে দিয়ে আলোকে একদম কত ক্ষুদ্র এই ক্ষুদ্র দেখি করে আমাদের মশ করতে হবে আমরা মানুষ এত অসুস্থ আলো আমার ফারত ছিল তারা আল্লাহ হয়েছে আল্লাহ দিকে আমার আল্লাহ দিকে তখন ইমান ঠিক করার মানে অত চেষ্টা খুঁজে পড়বে আমরা ওদের ক্ষেত্রে উলার না করে আল্লা ক্ষত্রে হয় আল্লাহ আল্লাপ কথা যাও আলাপ করতে আলাপ করেন মুসলমান দায়িত্ব বহন করে এই সমর্থন হবে আল্লাপের পরিবর্তন হবে ছেলে মেলেগুলোকে আমার মানুষ প্রত্যেক থেকে বস্তুদের আরো বলে দায়িত্ব থাক আর প্রত্যেককে উল্লাভে আল্লাহ আল্লাহ বসে আল্লাহ তার আল্লাহ পরিবর্তন করে আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ করা আমরা আল্লাকে পরিবর্তন করবে নিরাপত্তা কাজ করে আমরা সব না করে এই অবস্থা কর্মনীয় ওষুধ একটা বস্ত্র বাড়ি ও সময় সময় আল্লাহ তালা আমাদের সকলকে সেই চৌধিক যান করেন